আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত মুসল্লিয়ানিকাম আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লা বিষয়টি হল আল মাউদু আত আল মুরাব্বাজ ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বহুল প্রচলিত মিথ্যা হাদিস बहुल प्रचलित जाल हादी यना खुब जरूरी कारण आदेशदेश प्रिय मातृभूमि जैसे जाल हादीसर कबले अर्थात यदे सही हादी जाल हादीसर प्रचार प्रसार, प्रसार बस এবং জাল হাদিসগুলো সবার মুখে মুখে থাকে সবাই জানে সহিহাদিস শতকরা একজন লোকেও জানে না কিন্তু জাল জালহাদিস শতকরা সতে জানে সবাই জানে অর্থাৎ হাদিসগুলো এত বেশি প্রচার প্রসার হয় যে সবার মুখস্থ হয়ে যায় এবং ওয়াজ মাহবিলে বেশিরভাগ জাল জালহাদিসগুলোই আলোচনা বেশি হয় কারণ জাল হাদিসগুলো বলতেও খুব মজা লাগে শুনতেও খুব মজা লাগে কারণ যারা হাদিস বানাইছেন তারা কিন্তু খুব ছাকচিক্কময় করে জাল হাদিস বানায় যে কোনো জিনিসের জাল জিনিস যখন বানায় নকল জিনিস যখন বানায় দেখবেন এটা আসল জিনিসের থেকে দেখতে কিন্তু খুব ছাকচিক্কময় থাকে এই জন্যই মানুষ নকলটা কিনে ওইটা যদি দেখতে আসলটার থেকে সুন্দর দেখা না যেত তাহলে পৃথিবীতে কোনোদিন মানুষ নকলটা কিনতো না তো এই জন্য জালহাদিস যারা তৈরি করেছেন তারা কিন্তু খুব সুন্দর করে চাকচিকময় করে বানাইছেন এটা বলতেও খুব সুন্দর লাগে শুনতেও খুব মজা লাগে এবং শুনলে চোখের পানি আসে এই কারণেই এটার প্রচার প্রসার হয়েছে এটার মধ্যে যদি রুচিবোধ না থাকতো মানে মজা না থাকতো চোখের পানি না আসতো তাহলে কিন্তু জালহাদিস অটোমেটিক এমনি বন্ধ হয়ে যেত কিন্তু এই জন্য মানে জালহাদিস যত বেশি বয়ান করা হবে তত মানুষ বেশি কাঁদবে তো ততই আমাদের দেশে বলে যে হুজুরিটা মাসা আল্লাহ এমন বয়ান করে চোখের পানিলে চলিয়ে এসছে কিন্তু চোখের পানি যে মিথ্যা কথা দিয়ে আনছে সেটা তো বাঙালি বুজার মতো ক্ষমতা নাই এই জন্য মিথ্যা কথা দিয়ে কান্দানোর সহি কথা কোরআনসূন্য কথা দিয়ে কান্দাইলাম না শুধু কোরআন সুন্নার কথাগুলো আমভাবে বর্ণনা করে গেলাম এটা লক্ষ কোটি গুণ উত্তম কিন্তু এই জিনিসটা এই দেশের মুসলমানদের বুঝতে অনেক কষ্ট হয় কোনটা সহি কোনটা মিথ্যা জাল এইটা বুঝার মতো কে আন ন্যূনতম অধিকাংশ ভাই নাই